الحمد لله نحن به ونستعينه ونستوفعه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يبلله فلا هادي له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 اللهم صل على محمد وعلى মোহাম্মদ محمد كما صليت على বরাহি وعلى অলি বরাহী ইন্ন حميد مجيد اللهم بارك على محمد, وعلى آل محمد كما باركت على তালা وعلى আলি ই বরাহী حميد مجيد এমো সো হাো ওহার শঝ্য় নাবা হাো প্য় সে্য় মারা সক্য় সেরে ভারো সেঙ্য় কাার্য় সারে বারে মেছের সেম্য় সেন্য় والله يعلم تقلبكم ومثواكم آمنت بالله صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة او قال عليه الصلاة والسلام محترم حضرین سورة محمد رکھنا آيات تلاوت کرلا آيات پوریاشتی حدیث جدا تلاوت کری تھی حضرت ابو حرائر رضی اللہ تعالی عن تک بونی تو اللہ الرسول صلی اللہ علیہ وسلم ارشاد کریں من قال لا الہ الا الله دخل الجنہ যে ব্যক্তি ইলাহা ইল্লাহ পড়ল সে জান্নাতে প্রবেশ করবে কত বড় নেওয়ামতের কথা লা ইহ পড়লাম জান্নাতের টিকিট পেয়ে গেলাম ভাই লাহা ইহ এটা শুধু তো তা পাখির মতো পড়ে যাওয়ায় শেষ কথা না অথবা এর অর্থ আমরা যেটা পড়ি মুখস্থ বলি খালি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুখস্থ বুলির মতো তুত পাখির মতো শিখানো হচ্ছে বলছি বাস এই পর্যন্তই কি শেষ এভাবে করলেই কি আমার জন্যে জান্নাত আসলে ওই ল ইহ ইল্লাহার মধ্যে কিছু বিষয় আছে সেগুলো সহই সেগুলো মুখের যেমন জবান উচ্চারণ তার ভেতরে কিছু বক্তব্য আছে সেগুলো দিল থেকে বিশ্বাস করা আমলে পরিণত করা তর্জমা আমরা করলাম মাহবুদি নাই আল্লাহ ছাড়া মাহুদ মাবুদ কাকে বলে যার তাকে বলে মাবুদ আর যে আবাদত করে তাকে বলে আবেদ এবাদত বলতে আমরা বুঝি একজন মানুষকে আমরা আবেদ বলি কখন বলে যে লোকটা খুব আবেদ মাসাল্লাহ খুব আবেদ অবাদ গুজার আমরা বলি মাসা লোকটা আবাদ গুজার আবেদ কখন বলি যখন একটা লোক নামাজ পড়ে ঠিকঠাক মতো রোজা রাখে নকলে আবাদ করে বেশি বেশি রাত জাগে তখন আমরা তাকে বলি লোকটা অবাদ গুজার মাশাল আবেদ আবেদ মানুষ আমরা ইবাদতকে সীমাবদ্ধ করলাম নামাজ রোজা আজ নফল ইবাদত এগুলোর সাথেই এগুলো যে বেশি করে তাকে আমরা বলি আবিদ আসলে এবাদতের অর্থ কী শাব্দিক অর্থ যদি দেখি আমরা তাহলে আরবি ডিকশনারি বিখ্যাত একটা নাম আমি বলি লিসানুল আরব একটার কথাই বলি লিসানুল আরবের মধ্যে আছে আজকুলের প্রকৃত অর্থ হচ্ছে আল হুদু ও এটা হচ্ছে অ্যাবাদতের প্রকৃত অর্থ আল হুদু ও তেজলুল শব্দ এবং মানে হচ্ছে হুদু মানে হচ্ছে বিনয় নম্রতা तजाल मानी निजे एकदम हीनरा जलिल मानूष कानूष दुई कारण एक हम के भय हम के भल बेसा श्रद्धार साथ सरकार প্রশাসন বা জালিম কারোর সামনে গেলে আমরা নরম হয়ে যাই এটা একটা বিনয় বাবার সামনে মায়ের সামনে আমরা বিনয় প্রকাশ করি এটা একটা বিনয় এটা মোহাব্বতের কারণে কিন্তু আল্লাহ আল্লাহতালের যে আবাদত হজরত ইবনুল কয়ুম রাহিমল্লাহ তালা ইবাদতের একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ইবাদতের ব্যাখ্যায় তিনি বলেন ও ইবাদতুর রহমান আল্লাহকে আবাদত করা এটা মানি হচ্ছে মা জিল্লি আবি আল্লাহকে ভালোবাসা সাথে সাথে যিনি আবাদত করবেন তার মধ্যে বিনয় প্রকাশ পাওয়া এটা হচ্ছে আবাদত তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন অ্যাবাদতের ক্ষেত্রে দুইটা বিষয় রাখবে শুধু বিনয় এটা না ভালোবাসার সাথে বিনয় তো মানুষ বিনয় প্রকাশ করে বিভিন্ন কারণে কিন্তু অ্যাবাদতের যে বিনয় এটা হচ্ছে অ্যাবাদতের শাব্দিক অর্থ বলতেছে অ্যাবাদতের যে বিনয় সেটার মধ্যে মহাপ্যত থাকে। আমরা যত অ্যাবাদত করি না মাস পড়ি এখানে বিনয়ের সাথে পড়ি সাথে আল্লাহকে মহাব্বতের চিন্তাও থাকতে হবে যে খালি জাহান নামের ভয়ে যদি কেউ আবাদত করে এটা অবাদত না খালি জাহান নামের আজাব থেকে বাঁচতে চাই এই জন্য আবাদত করি এটা আবাদত না এই ব্যাখ্যা অনুযায়ী আমি আমার রবকে ভালোবাসি সেজন্য আবাদত করি এবং ভয়ও পাই সেটাই হাজির শরীফ আসছে ভিন্নভাবে আল ইমান বাইন রাজা অল খৌফ ইমান হচ্ছে আল্লাহর কাছে আশা করা এবং ভয়ও পাওয়া জান্নাতের আশায়ও আবাদত করবো জাহান্নাম থেকে বাঁচার আশায়ও আবাদত করব জাহান্নামের আজাবের ভয়েও এবাদত করব আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ আমার উপর অনেক অনেক সেই মোহাব্বতও এবাদত কর এটা হচ্ছে ইলাহুনের অর্থ বলতেছি ইলাহুনের অর্থ ওই তোতাখির মতো এখন থেকে আরব না বুঝে শুনে পড়বো লাহ মানি কি খালি পড়ে ফেললি হয়ে গেল গেল্লা পড়লি জানাতে চলে যাব না এটার অর্থটা বুঝে বলেছি আমি মানি হচ্ছে যে আমার সর্বোচ্চ বিনয় আমি কেবলই আল্লাহর সামনে প্রকাশ করব সর্বোচ্চ মোহত কেবলই আল্লাহকে করব। মানি কি মানি হচ্ছে এমন কোন পরিস্থিতি যদি আসে যেখানে আল্লাহর নাফুরমানি করে কারো সামনে আমার ছোট হতে হয় আমি যদি তা করি তাইলে আমি লাইলা হল আল্লাহ বিশ্বাস করি এমন কোনো পরিস্থিতি যদি আসে যা আমার অন্য কাউকে ভালোবাসার কারণে আমার রবের নাফুরমানি করতে হয় সেখানে যদি আমি রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারি যেহেতু এবাদতের মধ্যে ভালোবাসার কথাও আছে রবের ভালোবাসাকে যদি প্রাধান্য না দেওয়া যায় দিল থেকে না এই হচ্ছে এক বিষয় সাথে সাথে আরেকটা ব্যাপার আছে আমি যে লা বললাম লা এটা তো ইলাহুনের মা না করলাম ইলাহন ইলাহ মাহবুদের মানা মাহবুদ মানে এবাদত যার করব তার ভয়ও করব তাকে মোহাব্বতের কারণেও করবো দুওটা থাকবে আমার এবাদতের মধ্যে সবকিছুর মধ্যে আর শুরুতে যে লাগে একটা লা। যে ওই মাবুদ নাই আর কেউ সমস্ত মাবুদকে যে অস্বীকার করলাম ওইটা আছে কি আমার মতে দেখেন মক্কর কাফিরা রসুল সাল্লাহ আলী আসসালাম যখন তহিদের দাওয়াত এটা শুধু রসুল করিম সালাম একাদ নাই দাওয়াত। এই দাওয়াতের ক্ষেত্রে সবাই এক শরীয় এক একজনের ভিন্ন ভিন্ন কিন্তু তহিদের দাওয়াতের ক্ষেত্রে সমস্ত আম্বি আলহ সাল্লা একটাই দাওয়াত সুরা আরাফের মধ্যে তিনি সেখানে গিয়ে কি দাওয়াত দিলেন আমার কৌম ও আবুদুল্লাহ করা একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া তোমাদের আর কোন মহবুদ নাই আমি হুদ কেমে কাছে পাঠিয়েছি তিনি সেখানে গিয়ে কি বললেন আল্লাহ ছাড়া কোন কোন মুদ নাইবল তার হজরতে সম্পর্কে আমি কাছে পাঠিয়েছি তিনি সেখানে গিয়ে কি দাওয়াত দিচ্ছেন একটাই দাওয়াত এই রুকুম আল্লাহ তাহা প্রত্যেক নবীকে তার কমের কাছে পাঠাই বলছেন তাদের দাওয়াত একটাই ছিল ও মা আল্লাহ ছাড়া অন্য কোন কোনো নাই মুশ্রিকদের আপত্তির জায়গাটা যেই জায়গায় একটু খেয়াল করে শুনতে মুশরিকদের আপত্তির জায়গাটা যে জায়গায় আজকের মুসলমান সেই মুসরিকদের একই আপত্তি যেটা ছিল আজকের মুসলমান ও মুসিকদের মতো ওই জায়গাতেই জড়িত খেয়াল করেন আপনি তাদেরকে যদি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করেন উল মরুসামাওয়া বলতো তোমরা আসমান জমিন এই সাত আসমান আরসের মালিককে রবকে জিজ্ঞেস করার জন্য আল্লাহ বলতেছেন যদি আপনি তাদেরকে কেটা জিজ্ঞেস করেন তারা কি উত্তর দিবে আল্লাহ তাদেরও দাবি ছিল এই আসমানের মালিককে এটা তাদের দাবি ছিল তো তাদের দাবি আর আমাদের দাবির মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্যটা কোন জায়গায় তারা তো আল্লাহকে রব মানত মুশ্রিকরা আল্লাহকে রব মানে এখনো যারা মুসরিক যারা মূর্তির পূজা করে তারা কিন্তু আল্লাহকে রব রপ মানে ভগবান একজন মানে আকাশের দিকে তাকাই বলে সেটাও জানে কোন দিকে থাকে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে ওই মুসরিকদের কথায় আনে করিম আল্লাহ বলতেছেন আমরা তো এই মূর্তি পূজা করি এগুলাকে প্রকৃত রব মানি সেটা না প্রকৃত রব তো আল্লাহ প্রকৃত রব আল্লাহ এদেরকে পূজা করি কেন হা উল্ ইসুফা উনআন্দ যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ করে অন্য আয়াত আসছে মানা আবুমা ই আমরা মানা আবুদুহুম এদের আবাদত আমরা করি না একটা কারণে করি কেন্লাহুল্ফা दिर के रहा, कोड़े दिवे, दिवे। धर्म व्यवसायी जो पीर नामे सो कथा धर्म व्यवसायी ए रकम कि हाथ भाई आत हो আমার মরিদ হও আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিই এখন আমার প্রশ্ন ওই মুশ্রিকরা কি বলেছিল মুশ্রিকদের বক্তব্য কি ছিল ওয়া কুলুন কোরআনের কথা এটা আমার কথা না মুশ্রিদদের বক্তব্য তো ছিল যে এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে মূর্তি সুপারিশ করবে মুর্শিকদের দাবি ছিল মূর্তিরা সুপারিশ করবে মুর্শ্রিকদের দাবির সাথে আমাদের দাবি হয়তো একটু বেমিল কি মুশ্রিকরা দাবি করেছে মূর্তিরা সুপারিশ করবে আর আমরা দাবি করি আমরা নিজেরাই করবো বড় মুস্রিক তুমি আমরা সে তো আরেকজনের কাঁধে চাপায় দিছে দায়িত্ব আমি তো ওই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আনিছি সে তো মাহবুদ বানিয়েছে আরেকজনকে আমি তো মাহবুদ নিজে দাবি করি আশ্চর্য অবস্থা এরও নাকি হক্কানি পীর যে বান্দা আল্লাহর থেকে দূরে সরে গেছে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে পীর মানে পকেট গরম করার নাম না পীর মানে অরস করার নাম না পীর মানে বছর শেষে গরু জব করার নাম না পীর মানি তার নামে করার নাম না ধরে ধরে সব। আমি তোমাকে পৌঁছাই দিব আমাদের এই দেওয়ানবাগি এই ভণ্ড এটা স্পষ্ট করে সে বলতেছে আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি না আমার কাছে আসলে আমি আল্লাহকে পাওয়াই দিব না বলেন তো ওই মক্কার মুশ্রিকদের সাথে আর এই সমস্ত ভণ্ডদের সাথে কোনো পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই এই আমরা তাদেরকে একদমই স্পষ্ট করে বলি কোন রকমের অন্তরের মধ্যে কোনো সংশয় নিয়ে কথা বলছি না যে সন্দেহ আছে তার বক্তব্যে সে যদি ঠিক থাকে আমাদের বক্তব্য স্পষ্ট ক্লিয়ার রকম বক্তব্য যারা দিবে সে ইমানদার হতে পারে না সে মুসিদ কেউ বলে হাত ধরে টাইনে টিপি সে যাবেন কোথায় নেবেন আপনি কোথায় নেবেন এক ভাই বলতেছেন জাহান নামে আর কই নেবেন যেখানে রসোলে করিম নিজের কলিজার টুকরা ফাতে কাকে বলতে স্যার কাকে বলতে স্যার ফাতে মারদিয়া বলতেছেন কে বলতে আচ্ছা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ সেই রসুলের সবচেয়ে মায়ার মোহাব্বতের হচ্ছেন হাজরতে ফাতেমা রদিয়াল্লাহ কারণ রসুল বলেছেন ফাতেমা তুবিদ আতু ফাতেমা আমার কলিজার টুকরা আল্লাহ ফাতেমা আমার কলিজার টুকরা মানে আজা হা ফি যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে এইরকম মহাব্বত করতেন রসুল ফাতেমা রি আল্লাহ ফাতেমাও এইরকম মোহাবুত করতেন রসুলকে একটু কিছু খাবার পাকাইলেই পাগল হয়ে যাইতেন হ্যাঁ আমার বাবার কি অবস্থা বাবার খবর নেই এইরকম ছিলেন হাজাতে ফাতেমা রসুল এনতে কালের পর ছয় মাস টিকছেন টিকতে পারাটাই শোকে শেষ একদম কলিজা সার কার হয়ে গেছে ভিতরটা জলে গেছে তার খালি বলতেন এত কঠিন মুসিবত আমার উপর দিয়ে যাচ্ছে এত মহাব্বত করতেন ফাতেমা রাজিয়াল রসুল ও মহাব্বত করতেন এইরকম রসুল বলেছেন কলিজার টুকরা এই এইরকম মহাব্বত করতেন যে মাসের মাথায় নামের আগুন থেকে ফাতেমা নিজেকে বাঁচাও আমি তোমার কোন কাজে আসবো কোনো কাজে আসবো তোমার জন্য বড় জোর সুপারিশ করব। এই এটা অন্য হাদিসের অংশ হিসাবে বলবো बड़ज रसूल सुपारिश कर हाथ जानना यह रखम कोल्लाह तलाके दें नाई मन कर मुश्रिका जल्लाह तला दुनिया बादशा मत एककिया परिचालना दुनिया बादशा पक्षे जमन सम्भव ना मंत्रणालय गठन कर एक एक मंत्रणालय दायित्व एक एक जन के दिए देर मंत्रणालय गठन कर যার কারণে সন্তান দরকার তোমার তুমি হুজুর সাহেদাবাদীর কাছে চলে যাও কারণ আল্লাহ তালা সন্তানের জন্যে হুজুর সাহেদাবাদীকে দায়িত্ব দিয়ে দিছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার আল্লাহকে পাওয়া দরকার তুমি হুজুর দেওয়ানবাগীর কাছে চলে যাও আল্লাহই দায়িত্ব দিয়ে দিছেন আল্লাহ তালা অক্ষম আমাদেরকে লালন পালন করার জন্য নজুবিল্লা ও ভাই যদি এই বিশ্বাসে কারো থাকে তাহলে তার মধ্যে আর মক্কার মুশ্রিকদের মধ্যে কোনো পার্থক্য এক আবাদতের কথা বলছিলাম কথা বলছিলাম দুইটা জিনিস এক হচ্ছে লা আরেক হচ্ছে ইলা ইলাহ মানি মাহবত এবাদত কাকে বলে যেখানে চূড়ান্ত বিনয় থাকবে চূড়ান্ত ভালোবাসা থাকবে চূড়ান্ত সম্মান থাকবে চূড়ান্ত সম্মান যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি যদি আমার বাবার নামে জবেহ করি তাহলে চূড়ান্ত সম্মান কার হইল বাবার না আল্লাহর খেয়াল করেছেন আমাদেরকে বলেন অনেক ভাই হুজুর বাবার দরবারের যে জবে হয় জবে তো আল্লাহর নামেই হয় তো যদি আল্লাহর রহমান রাহিম বলেই হয় তো এই ঢাকা থেকে ট্রাকে করে গরুগুলো ফরিদপুর নেওয়ার কি দরকার জবে যদি আল্লাহর নামে হবে আল্লাহকে গাবতলির হাতের পাশে থাকতে পারে না আল্লাহ কি ঢাকা থাকতে পারে না আল্লাহ কি গুলশানে থাকতে পারে না গুলশানের বিশেষ এক এলাকা পুরো এলাকা দখল করে গরুগুলোকে জমা করা হবে আল্লাহ তাহলে গুলশান আসতে পারে না ওই ধনীদেরকে ভয় পান আল্লাহ তালা ফরিদপুর আটটু শিখিয়া বসে আছেন যে তুই সমস্ত গরুগুলো এখানে নিয়ে হাজির হও তারপর এখানে জমের কর আমি আল্লাহ কবুল এই এইরকম ঘটনা এই এইরকম ঘটনা যদি মনে করে কেউ সেও মুশ্রিক আমার আল্লাহ তো দুর্বল না যে কোন জায়গায় আল্লাহ তারা নাই আল্লাহ তালাল বলেন ওহুয়া মা কুমা যেখানে আছো যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই আছি কি তুমি করতেছ কি ভাই করতেছু কি তুমি আর মুশ্রিকের মধ্যে কোনো পার্থক্য নাই এই জীবজন্তু জবে করে যদি মনে কর আমার বাবার সম্মান আমি দেখাইছি বাবার ইজ্জত এটা বাবার মোহাবতে করতেছি সর্বোচ্চ মহাব্বত প্রকাশ করতে হবে কার জন্য এটা অবাদতের অর্থ ভিন্ন কিছু না আমি শুরুতে আবাদতের ব্যাখ্যায় বলেছি সর্বোচ্চ মহাব্বত কার জন্য এটা জন্যেতের অর্থ আমরা তো ওই যে তুতা পাখির মতো বলে যাচ্ছি নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া এই কথাটার অর্থ কিরে ভাই নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া মহাব্বত করি আরেকজনকে সন্তানকে সন্তানকে মহাব্বত করে আমি গুণাক করতেছি আবার বলি নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া সরকারকে ভয় পেয়ে আমি আল্লাহর নাফরমানি করতেছি জালিমের ভয়ে আল্লাহর নাফরমানি করতেছি দলের ভয়ে আল্লাহর নাফরমানি করতেছি পদ হারানোর ভয়ে আল্লাহর নাফরমানি করতেছি চাকরি হারানোর ভয়ে আল্লাহর নাফরমানি করতেছি আর মুখে মুখে বলি নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া দুঃখাবাজ মুনাফিক কোথাকা ইমান আছে এত সোজা জান্নাতে দাখিল হওয়া আল্লাহ রসুল বুঝে শুনেই বলেছেন মান ইলাহা, ইল্লাল্লাহ ইহল আল্লাহ ला इलाहा लाइल्हाइल्लाह पढ़े जाना चले जाए रसुल्लाहर अर्थ बुझे लाइल्लाहर अर्थ बुझे ना है। ने ने। अपने ना बुझे इज्जतर मालिक केल्ला सर्वोच्च सब जैगे आपनी जो एरक भावेंसल तो अल्लाह ताल आसल तो अल्लाह ताल नायब हमुक रसुलर नायब आज आल्लायी রসুলের نائب আছে রসুল বলেছেন করবেন আল্লাহ কোন আল্লাহর যে কোনো ক্ষেত্রে তার ক্ষমতা তার দায়িত্ব পরিচালনার জন্য আল্লাহর কোন নায়ব লাগে না সুরা বা মধ্যে আপনি আয়তন কুর্সি আমরা পড়তেছি আয়াতুল কুর্সির পুরাটায় এই কথাগুলো আয়াতুল কুর্সির পুরাটায় এই কথাগুলো একটু তন্দ্রাও আসে ঘুম ঘুমও আসে না জানল একটু ঘুমাইছেন ওই দিক দিয়ে ভূমিকম্প হয়ে গেছে আল্লাহ লাভ দিয়ে ওইটা আবার রক্ষা করছেন এইরকম এইরকম কোনো সুযোগ নাই লাহুদুহু সিনা তুমাল আনা আমার রক্ত তো ওইরকম আমার রপকে ওইরকম মনে করতে না পারলে বুঝতে হবে আমি আমার রপকে লাহ ইল্লা কথাটা ঠিকই বলেছি দিল থেকে বিশ্বাস করি না ওই মুর্শিকরা যেমন মনে করে আল্লাহ তালা দুনিয়ায় তার নায়েব রেখেছেন ও মনে করতেছি আল্লাহ তালা দুনিয়ায় তার নায় রেখেছেন ও ভাই এই জন্য এই সমস্ত খানকা এই সমস্ত মাজার এই সমস্ত পীর এই ভণ্ডদের কাছে গিয়ে নিজের ইমানকে শেষ করার কোনো অর্থ নাই এইগুলো এই কথাগুলো এখন কেন বলতেছি বিশেষ করে আরো অনেক কথা আছে আজকে সংক্ষেপ করব বিশেষ কারণে বলছি এখন কি মাস চলতেছে রজব মাস মাস আসলেই বট বটতলায় একটা ডেগ বসাইতে হয় লাল সালু দিয়া রজব মাসের সাথে বিশেষ সম্পর্ক আ? খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহর আজাব আসলে খাজা ময়ুদ্দিনের কোনো ক্ষমতা নাই আল্লাহর গজব আসলে মানে কি বুঝেন শিরিখের কথা এটা এই মসজিদটার নাম দেওয়া হয়েছে গৌসুল আজম মসজিদ ওই সিরিকে ভরা পুরো শব্দটার মধ্যে গৌসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী সাহায্য যার কাছে হয়। আমরা দোয়া করি ইয়া আগিসনি। আল্লাহ আমাকে সাহায্য করেন আর আমরা আমরা ওই আব্দুল কাজ রহমতুল্লাহ আলীকে বলছি গৌস খালি গৌস না আল আল্লাহম যে এই কথা বিশ্বাস করবে তার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ বলেছিল আমি সবচেয়ে বড় রব আর আমরা পার্থক্য নাই একজন নিজে দাবি করে মুশ্রিক আরেকজন আরেকজনের ব্যাপারে বক্তব্য দিয়ে মুশরিক দাস্তে গির মানে দাস্তে গির দস্ত মানে হাত ফার্সি শব্দ দুইটা মিলে অর্থ হয় যে ব্যক্তি হাত ধরে রক্ষা করেন তার নাম হচ্ছে দস থেকে ফার্সি শব্দ খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আরে কোন মানুষের হাত ধরে আল্লাহর আজাদ থেকে জাহান্নাম থেকে মুক্তি এই রকম বিশ্বাস রাখলে তো ইমানটাই চলে না সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি খাজা আব্দুল কাদের জিলানি হয়ে যায় একজন অমুসলিমকে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নেই ক্ষমতা নাই তো কিসের বলে কোন কারণে আমি হাজার জিলানের আলাই আজমিরে শুয়ে আছেন অথচ অরস করতেছি বাংলাদেশে নাম দিচ্ছি দশম অরস আর উনি এতেকাল করলেন কবে যদি আপনি বাসরী পালন করেন উনি করলেন কবে 10 নাম্বার ওরস করতে গে देखे आश्चर्य मानुष कत जहल मोरे मरे कबर अरे भाई कबर कार मानीटा हासती मानी टाई मानी हम तर विश्वास खाजा महिनुद्दीन चिस्ती एक जैगे थार मत मानुष ना दुनिया सब जैसे घुरे नरस तरह नाम जहाँ তাদের আকৃতার মধ্যে এই শয়তালি ঢুকে আছে যে এই দিনে আমরা যদি ওরস করি এই জায়গায় খাজার নামে খাজা এখানে চলে আসবেন এই বিশ্বাস তারা রাখে না ওনার নামে এখানে দশম আর এই বিশতম তিরিশতম ওরস এই নামগুলো কোথেকে আসবে কার নামে জবে হচ্ছে কার নামে কোরবানি হচ্ছে কার নামে মানস হচ্ছে এই সমস্ত খাবার গ্রহণ করাও সিরিক ভক্তি শ্রদ্ধাসহ এই সমস্ত খাবার যদি কেউ খায় গ্রহণ করে এটাও শিরিক क्या कारण ये आल्ला एक महलूक के खुशी करार्एत करा हो कार मोहब्बत है भाई किसतर अर्थ बी कर्थ अबाद, उत्थो उत्थो? अबाद उत्थो? तो तो खाली नहीं महबूत आल्लाटार की अर्थ भाई इटार अर्थ हे अबाद मध्य कावाके तबिज व्यवहार करें তাবিজের মধ্যে কোরআনের আয়াত যদি লেখা থাকে আমাদের কোনো আপত্তি নাই যেহেতু সাহবা একরাম থেকে হজরত আবদুল্লাবিনী আব্বাস হদি আল্লাহ তালা আহ তার আমল আছে যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা হতো তিনি তাবিজ লিখিয়ে দিতেন সাহাবা একরামের মধ্যে আমল আছে তো এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু তাবিজের ভিতরে যদি উল্টাপাল্টা লেখা হয় সেগুলোকে বিশ্বাস করা আকিদাপোষণ করা এটা শেরিক রসুল বলেছেন হাতের মধ্যে লাল সুতা আগে আমার কারিগর খুশি মনে বলতেছে মনে করছে হুজুরের কাছে এটার কত হবে না তো কই হবে বাবার কাছ থেকে বরকত নিয়ে আসছে আমি একটা ছুরি ছিল ওই পাশে এক লোক মরিন একই ব্যস্ত ছিল তার থেকে ছুরি নিয়ে এটা কাইটা মাটিতে ফালাই আর করে পালাইছে তার দিল থেকে এটা দূর হওয়ার জন্যে যে এটার মধ্যে কিচ্ছু নাই এই সুতা লাগায় যদি কেউ মনে করে আমার কোনো কিছু উপকার হবে সুতা দ্বারা তিনি শিরিক করেছেন উপকারের মালিককে আল্লাহ তার কুল লা আপনি আপনার বলেন আমি নবী নিজের জন্যে নিজের জন্যে লাফি আমার নিজের জন্যে ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা আমি রাখি রসুল বলতেছেন কোনো কিছুর ক্ষমতা রাখেন না আপনি সুতা বাইন্দা সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন মেয়া এই সুতাকে আপনি মুক্তিদাতা মনে করতেছেন আংটির মধ্যে মুক্তিদাতা আংটি এতগুলো লাগায় আপনাদের কাজেও শোনাইছে পাঁচ আঙ্গুলে সব আঙ্গুলে আংটি আমি তাকে জিজ্ঞেস করি আরে ভাই আপনি আংটি কেন লাগাইছেন আপনি আংটির ব্যবসা করেন শ্যাম্পল নাকি এগুলো স্যাম্পল না শ্যাম্পল না এক একটার নাকি এক এক ফায়দা এক এক একটার এক এক ফায়দা মনটা চাইছিল এমন একটা থাপ্পর মারি যে এই থাপ্পর থেকে বাঁচার আংটি তুমি এবার কোন হাতে লাগাই বা লাগাও খবিস কোথাটা বসুন্ধরা মার্কেটে গেলে দেখবেন লিফটের মধ্যে উঠলে টেলিভিশনের মধ্যে লিটন দাওয়ান সাহেবের অ্যাড আসতে থাকি আরে খবি আংটি যদি মানুষের ভাগ্য বদল করে তুই এই বসুন্ধরা বৈশা বৈশাখ কেন এই আংটি বেসস তুই ঘরের মধ্যে আংটি বইয়া বৈশা থাক ভাগ্য তোর এমনি তো পাল্টা নেই নিজের ভাগ্য পরিবর্তন করার মতো কোনো আংটি তোর কাছে নাই মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে তোর পেরেশানি খুবই কথাকার নিজেও শিরিক করতেছে বহু মানুষকে ধোকা দিয়া দিয়া মুশ্রিক বানাইতেছি এইরকম আংটিকে যদি কেউ মনে করে কোন পাথরকে যদি কেউ মনে করে তার ভাগ্য ভালো মন্দ এর মধ্যে কোনো প্রভাব এই আংটি রাখতে পারে এই এইরকম মনে করা নিশ্চিত নিশ্চিত আল্লাহর কথম কে বলি বিন্দুমাত্র সংশয় নাই আমার এই কথা বলার মধ্যে একদম মন থেকে মন থেকে বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি আল্লাহর কসম খেয়ে বলতেছি এইরকম বিশ্বাস যদি কেউ রাখেন আমার এই আংটি আমার কোনো রকমের উপকারে আসতে পারে আপনি সৌন্দর্যের জন্যে রাখেন আপনার গ্রহ নক্ষত্রের সাথে অনেক পাথরের যুগসূত্র থাকে স্বাস্থ্যের জন্য উপকার হইতে পারে হইতে পারে কিন্তু আপনি যদি বিশ্বাস করেন এই আন্টি এই তাবিজ আপনার জন্য ভালো মন্দের ক্ষমতা রাখে নিশ্চিত আপনার ইমানটা আফসোসে আফসোস লাগে ও ভাই খুব কঠিন ভাবে বলতেছি আপনারা কষ্ট নিয়েন না আফসোস লাগে ওই দেখছি দেখলে রাস্তার মরে মোড়ে আফসোস লাগে এই ভণ্ডদের হাতে তাবিজ এই আংটি গুলো দেখলে আফসোস লাগে ওই ফিতা বেচে রাস্তায় দেখে দেখি রাস্তায় রিক্সার মধ্যে অনেক সময় দেখি ভ্যানগারি দিয়া পুরা মধ্যে সাজা রাখছে মাঝখানে আজমির শরীফের একটা ছবি লাগাই রাখছে গ্লাস দিয়া গ্লাস বরকত ওই বরকতওয়ালা ছবি আছে সামনে আর ওই ফিতাও নিতেছে মানুষ হাতে লাগাইতেছে গলায় লাগাইতেছে কি করে না করে ধুইয়া পানি খায় নিল্লা বিন্দু মাত্র অনুভূতি নাই যে এর মধ্যে কি থাকবে রাস্তাঘাটের ময়লাগুলা এগুলা খাইও তুমি পেটে অসুখ স্বাস্থ্যের জন্য তো খুব খারাপ এগুলো ক্ষতিকর আল্লাহর আসতে আপনাদের কাছে বলি লাহ যদি কেউ পরে থাকেন দিল থেকে এই সমস্ত খানকায় যাওয়া যাবে না এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না এই সমস্ত অরসে যাওয়া যাবে না এই সমস্ত অরসের নামে জবে করা খাবার গ্রহণ করা যাবে না এই সমস্ত ওই জানোয়ার কেনার ক্ষেত্রে রকমের অর্থ দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে না যদি করেন তাহলে আমরা বুঝবো ওই যে মাবুত শব্দটা ওইখানে যে মহাব্বতের কথা আছে সর্বোচ্চ মহাব্বত আল্লাহকে করা সর্বোচ্চ বিনয় প্রকাশ করা আল্লাহর সামনে সর্বোচ্চ ক্ষমতার মালিক মনে করা আল্লাহকে আমরা মনে করব মক্কার মুশ্রিকদের মতো আপনিও মনে করেন তিনি তো আসলটা নকল কিছু নায়ক দুনিয়ায় আল্লাহ তালা রাখছেন আমার বাবাও এরকম একজন নাই ওই মক্কার মুশ্রিকদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য দেখেন আল্লাহ তাহলে হেফাজত করুক আমরা আজকে আর বেশি কথা বলবো না আপনাদের কাছে মাফ চাই প্রোগ্রামটা আজকে নাও হইতে পারত কিন্তু আপনাদের অনেক আমাদের অনেক ভাই অনেক দূর থেকে আসেন আলহামদুলিল্লাহ তারা খুবই হতাশন আপনারা নিয়মিত মুসল্লি যারা তারা তো বা আসলেন চলে গেলেন কিন্তু যে সমস্ত ভাইরা অনেক দূর থেকে আসেন হঠাৎ প্রোগ্রাম না হইলে অনেক হতাশা তারা ব্যক্ত করে যান সেই জন্য আজকে প্রোগ্রামটা করা না হয় আমরা ভিতরে একটু কাজ করব মুসজিদের আপনারা গেলে শুরু করব। আর আমারও এগারোটায় টিকিট কাটা আপনাদের আমাউনত আছে আমার কাছে কিছু গত সপ্তাহে আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনলাইনেও ছেলেরা কিছু টাকা পয়সা উঠাইছে ওই যে দিনাজপুরের পার্বতীপুর মাদ্রাসাটার জন্য আমরা আলহামদুলিল্লাহ তারা আগামীকাল প্রোগ্রাম রেখেছে ওই মাদ্রাসার উদ্বোধন হবে ইনশাল্লাহ আমিও যাব দিনাজপুরের শিশু আলেমরা থাকবেন ইনশাল্লাহ আজকে রাত্রে এগারোটায় আমার গাড়ি ইনশাল্লাহ তালা দোয়া চাই আল্লাহ তালা যেন সহি সালামতের পৌঁছান আবার সহি সালামত আপনাদের কাছে ফ্রি আনন্দ ইনশাল্লাহ কলিমায় বিশ্বাস করেছি দিল থেক আপনাকে মহবুদ হিসাবে কবুল করার তৌফি কেয় ইয়া আল্লাহর যে বিশ্বাসগুলো শিরিকের সাথে সম্পৃক্ত মাওলা সমস্ত এই সমস্ত শিরিকানা বিশ্বাস থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয় আল্লাহর যে আমলগুলোর মধ্যে সিরিক আছে আয় আল্লাহ এই সমস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলায় এই মুখে যেমন বলেছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই দিল থেকেও যেন কবল করতে পারি আপনি ছাড়া কোনো মাহবুদ নাই ইয়া আল্লাহ আমরা স্বীকার করি আপনি ইজ্জতের মালিক দিল থেকে সেটা কবুল করার তৌফিক এনায়ত করেন আমরা স্বীকার করি আপনি সুস্থতার মালিক আপনি সম্মান দেওয়ার মালিক আপনি সম্পদ দেওয়ার মালিক ইয় আল্লাহ দিল থেকে এটা কবুল করার তৌফিক এনায়ত করেন মালে কেরিম আয় আল্লাহ আমরা বিশ্বাস করি আপনি সন্তান দেওয়ার মালিক সব কিছুর মালিক আপনি আপনি আমাদের খালিক আপনি মালিক ইয়মিদ্দিন আপনি কেয়ামত দিবসের মালিক আয় আল্লাহ আমরা বিশ্বাস করি দিল থেকে এটা কবুল করার তৌফিক এনায়াত করেন ইকিল পয়দা করে দেন সমস্ত মুসলিম উম্মাকে শিরিখ থেকে আপনি হেফাজত করেন মাওলায় করিম আয়াল্লাহ যে সমস্ত জজ্জালরা জাহিলরা। আয় আল্লাহ এই সাধারণ মানুষগুলাকে বেঈমান বানাইতেছে মাওলা মুশরিক বানাইতেছে মাওলা ওই সমস্ত জাহেল ওই সমস্ত মূর্খ ওই সমস্ত কাজাবদেরকে মিথ্যাবাদীদেরকে ভণ্ডদেরকে আয় আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন মাওলাই করিম যদি তাদের জন্যে হেদায়তের ফয়সলা না থাকে আপনার কাছে আয় তাদেরকে ধ্বংস করে দেন বাংলার জমিনকেই সমস্ত ভণ্ডদের থেকে আপনি হেফাজত করেন আয় পবিত্র করে দেন আয় সমস্ত মুসলিমকে শিরিক বিদাহ থেকে মুক্ত থাকার তৌফিক এনায়ত করেন ওসলাল মুহাম্মদ ও আলহিসি আজমাইন সুবাহিক ওসলাম